আবু হুরাই রাহ রাহালন হতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেন কেয়ামত সংগঠিত হবে না যে পর্যন্ত দুটি দলের মধ্যে যুদ্ধ না হবে তাদের মধ্যে হবে এক রক্তক্ষয়ী যুদ্ধ তাদের দাবি হবে এক আর কেয়ামত কায়েম হবে না যে পর্যন্ত প্রায় ত্রিশ জন মিথ্যাচারী দাজ্জালের আবির্ভাব না হবে এরা সবাই নিজেকে আল্লাহর রসুল বলে দাবি করবে